এই সোন হচ্ছে সুরতুল কদ মকি জিন্দিগিতে নাজল হয়েছে বিধায় একে সুরতুল সুরতিয় বলা হয় আল কাদর অর্থ কি আল কাদ অর্থ তার দুটি হয় সাধারণত এক কাদের মানে হচ্ছে মর্যাদা আর আরেক কাদের অর্থ হল তাকদির যেমন বলা হয় তাই কাদ পড়ত মর্যাদা আর আরে পড়ত তকদীব আমরা সাধারণত বাংলা ভাষায় বা উর্দু হিন্দি ভাষায় উপমহাদেশের মুসলমানরা সবে কদর বলে থাকেন লাইলা কদরকে ঠিক না এই কদরের রাতের মর্যাদা রয়েছে ফার্সি ভাষায় বলা হয় সব সব মানে হচ্ছে রাত আর আরবিতে হচ্ছে লইলা কদর আরবিতে আছে ওইটা চলে গেছে আর কদর তবে আরবি যে শব্দ এসছে ওই রকম বলাটাই বেশ ভালো তবে হলো পারিভাষিক এই শব্দটি পারিভাষিক ব্যবহার কিরকম লাভ পেল ফার্সি ভাষায় আরবি ছাড়ে মুসলমানদের পারিভাষিক ব্যবহার হবে এটাই বেশ ভালো যেমন আমরা সলাত বলি আরবিতে সলাদ আর বাংলায় বলি নামাজ উর্দুতে নামাজ ওই ফার্সিতে নামাজ আরবি সলাাদ শব্দ বাদ দিয়ে আমরা নামাজে চলে গেছি আরবি আরবি না বলে আমরা তবে হয়তো আগের জমানায় মানুষেরা বুঝাবার জন্য হয়তো বলেছেন এটা আর তখনকার মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের সম্ভবত ফার্সি ভাষার চর্চা বেশি ছিল এজন্য ওই লাইলার পরিবর্তে শব হয়ে গেছে পরিবর্তে রুজা হচ্ছে এরকম যদি আরবি ভাষায় থাকা ভালো আমরা এখানে এসি সৌদিতে আসার পরে সৌদিতে যারা আছেন এখান এখানে থাকতে থাকতে তারা বেশিরভাগই সলাাতি বলে থাকেন আমার লুক সালাদ সাল তুমিও বলো সলা এবার মুক্তিও তোমার বের হচ্ছে সালাদ আমি একে একে বলছে কোরআন কে নাজিল করেছি কদেরের রাত্রে এখানে দুটি কথা কোরআনের মর্যাদা দেখানো হচ্ছে এই কোরআনের মর্যাদা অন্যদিকে কদরের যে রাত লাইলে তুল কদর তারও মর্যাদা পাচ্ছে দেখানো হচ্ছে কারণ কোরআন হলো আল্লাহর কালাম এবারে আল্লাহর কালাম যদি হয় তাহলে তো ওর মর্যাদা তো এমনি আছে তাই দেখবেন রবুল আলমিন পরবর্তীতে বলছেন এই জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন আরবি ভাষায় বহু বছরের উল্লেখ ইন্নি আঞ্জল তুহ বলেননি বলেছেন আলমিন বহু বছরের উল্লেখ করেছেন তার ইজতের দিকে খেয়াল করে এটা এই জায়গায় জমের মতেকলিম এর ব্যবহার তাদিমের দিকে বড় বড় লোক এখনো পর্যন্ত এখানে আপনি দেখবেন যদি বাদশাহ কোনো ওয়ার্ডিন্স জারি করেন তাহলে তিনি আনাল মালিক বলেন না দেখেছি তিনি নাহনুল মালিক বলে ওয়ার্ট জারি করেন ইজতওয়ালা আর কি আছে আছে কেউ আল্লাহর ইজ্জত সবার বড় সব থেকে ইজ্জতওয়ালা আল্লাহ আর আরবি ভাষায় জমা জামেকলিমের ব্যবহার বা জামার ব্যবহার ইজ্জতের দিকে একটা মানুষ ইজ্জতওয়ালা বড় আপনি তাকে আন্তানা বলে আন্তুম আন্তা এক বচন আর আন্তুম বহু বচন ব্যবহার হয় আরবিতে এবারে রবীন্দন তাহলে আল্লাহ না আরো বেশি আছে কথার জবাব আপনি এই একটা পেশ করলেন যেটা আমি বর্তমানে বললাম এছাড়া রব বিভিন্ন সময়ে এক বছরও ব্যবহার করেছেন সন্দেহ দূর করার জন্য তাই সন্দেহ নাই যেমন বলেছেন আল্লাহ বললেন মুসারি ইসলামকে ইনানি আনাল নিশ্চয় আমি আল্লাহ আনাস উদ্দোর বলেন তো আপনারা জানেন না আমি আর ইনানি হইয়া ওখানেও কি করে বলছেন আমি ছাড়া সত্যিকারের কোন ইহ নেইনি কয়োজন আবার দেখুন কোন আপনি বলুন আল্লাহ এক নাই এই জন্য আহাদ শুধু বলা হয়েছে আল্লাহম আল্লাহ কারো মুখাপেক্ষি না বরং সমস্ত সৃষ্টি আল্লাহ মুখাপেক্ষিদ আল্লাহ কাউকে জন্ম দেননি আর তিনিও জন্মগ্রহণ করেননি বলেছেন বলিয়া দিলেন না আল্লাহ এক দুই আল্লাহ না আল্লাহ হে আল্লাহর দ্বিতীয় নাই আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই তাদের কথা মোতাবেক নিশ্চয়ই আমি কিন্তু আমি আমরা তর্জমা এরকম করি বল সাধারণত দেখবি না আমি বলে তর্জমা করা হয় কিন্তু আসলে রবুল আলমী ব্যবহার করেছেন আমরা আমরা কোরআন নাজবি করেছি কেন তার ইজ্জতের দিকে লক্ষ্য হয়েছে তার শুরু হয়েছে লই রাত কাদরে এবারে এই যে লই রাত কদর এই লই রাত কখন বা কবে تر <سؤال> السة البقراء يش تمرة ررب العالم ب شور مضان الذي أزل فيه القرآن هذ الناس و بينات من الهذفر القان شرمضان الذي أزل فيه القرآن. তাহলে এই সুরতুল ল সুরতুল কদ্রে আল্লাহ বললেন আমি কোরআন নাজিল করেছি লই রাত আর ওই জায়গায় কি বলেছে রমজান মাস এমন মাস যে মাসে কোরআন করা হয়েছে রাত হয় একটা অংশ না হয় রাতের অংশ কোনটা কোনটা রাত অতএব ওই রাত কবে হচ্ছে রমজান মাসে আরেকটাই প্রসিদ্ধ সারা বিশ্বে সাধারণত লেতুল কাদের কখন হয় রমজান মাসে আলহামদুলিল্লাহ কিন্তু তফসিল বা ব্যাখ্যা করতে গিয়ে তারা এরকম করে বলেছেন অন্যত্র বলেছেন নিশ্চয়ই আমি এ ফোরআ নাজির করেছি বরকতম রাত্রিতে তাহলে ব্যবহার করেছে। আমরা একটা কথা বলি বাংলা দেখবেন একই শব্দের বা একই অর্থের অনেক শব্দ পাওয়া যায় ওরা বাংলা জানেন তো নাকি না জানেন না যদি বাংলা জানে ভালো করে বুঝেন তাহলে দেখবেন কোনো কোনো অর্থের অনেক শব্দ পাওয়া যায় শুধু না আরব ভালো ভালো বিদ্যান যারা ওরা কখনো এই শব্দ কোন ওই শব্দ একই বাক্যে বা একই নিবন্ধে বিভিন্ন সময়ে একই অর্থের বিভিন্ন শব্দ উল্লেখ করবেন কিন্তু শব্দ পাল্টিয়ে করেন কিনা মুবারক আর লাই লেথুল কাদ সব সমান কিন্তু তারা ব্যাখ্যা করে কি বলে লাইল কাদর মানি হল আস্ত মাসের মানে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এটাই বলো কিনা তারা এটাকে কি বলে আচ্ছা যাই বলা হোক তারা এটা বলে শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যদি তাহলে তার মানে অথচ বলেছেন কোরআন নাজুলে হয়েছে আর এখানে বলেছেন আল্লাহর বলে নাজুল করেছি তফসির যে একটা ভুল তফসির মধ্যে কোন সন্দেহ নাই শ্রাবান মাসের পনেরো তারিখের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত তার মানে তারিখের রাত সম্পর্কে যেসব ফজিরত মর্যাদা রয়েছে বেশিরভাগই দুর্বল না বেশিরভাগই দুর্বল জাহিহিনা রহমত তিনি বলছেন শ্রাবান মাসের পনেরো তারিখের যে রাত এই রাত সম্পর্কে যেসব হাদিস রয়েছে সবকটি জহিফ আর দুর্বল শেখ আব্দুল আজিজ বিনছেন আলিম দিন শেখ মুহাম্মদ বিন সাল রহমতুল আলীহ তিনি বলেছেন কিন্তু আমাদের দেশে এই শ্রাবণ মাস উপলক্ষ করে অনেক কিছু হয় শাহবান মাস আসলেই শুরু হয়ে যায় মিষ্টি খাওয়ার সময় সম্পর্কে আমরা অন্যদিকে আলোচনা করবো সংক্ষিপ্ত উবয় সমা তার মানে হলো শাহবান মাসের ওই রাত নয় এটা একটা গলত্তস্ত্রীর যদি কেউ করে থাকে ওকে হেদায়ত দিন শ্রাবণ মাসের ওই রাত্রে আপনি নির্দিষ্ট করে দিয়েছে মাফ হয়ে যাবে আর অনেক কিছু বলছে এই রাত হচ্ছে রেগুলেশন পাস হওয়ার রাত মূল নেই রবুল আলম বলছেন কাদ্রের কথা راتون راتر رات نئے رات اللہ رسم صلی اللہ جی ہم کرتے ہیں سیام پالن کر বেদাতি আমল বা কার্যক্রমে রূপান্তরিত করে দিয়েছে হয়তো কেউ খদম বাড়া বুহারি কদম কেউ বিনা কেউ এই এই সব হচ্ছে যে আওনা দিন যদি আল্লাহ তৌফিক দেন আপনি শ্রেয়াম পালন করুন প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহ রসুন সাল আসলাম প্রতি সপ্তাহে এগুলো আমল না করে আমরা মূল নাই আমরাই করেছি আমাদের লোকজন করেছে পূর্বেকার অনেক লোকজন আল্লাহ এদেরকে বোঝার তোফিক দিন যারা জিন্দা আছে আর যারা আগে চলে গেছেন না বুঝে কাজ করেছেন আল্লাহ তাকে তাদেরকে মাফ করুন আপনি কি জানেন এরকম বলার কি প্রয়োজন বলে থাকেন কোরআন যে তার মানি এ ইরাতে আজমত আর মর্যাদা বোঝাবার জন্য রব্বুল আলামিন এরকম প্রশ্ন করেছেন যায়া বলেছেন আল ক্বারিআতুমাল ক্বারিআহ আল হাক্কাতুমাল হাক্কাহ আল্লাহ বলেছেন কি না জি আল ক্বারিআতুমাল ক্বারিআহ ওয়া মা আদরাকা তুমি কি জানো কারিয়া কি তুমি কি জানতে পেরেছুল কদর কি তারপর লাইলা কদরের কথা আল্লাহ বলছেন তার মানে মর্যাদার দিক দিয়ে উত্তম আর না মাস তো মাসই আছে হাজার মাস কতদিন আবার বলা হয় যে হাজার মাসের মধ্যে মাস থেকে উত্তম হচ্ছে এক রাত তার মানি কোন দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে বলিস সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে পোধ করে দিয়েছেন এবাদত করলে। ঐরকম হাজার মাসে ইবাদত করলে যতটুকু আমরা সব পাবো বুঝে যাচ্ছে এই এক রাত্রে যদি নিয়মতান্ত্রিক এর থেকেও বেশি সব পাবো আমরা ইনশা আল্লাহ যেহেতু রব আলীন বলছেন হাজার মাস থেকে উত্তম বলেননি হাজার মাসের মতো বলেননি তো বলছেন এর থেকেও আরো বেশি উত্তম এবারে এর থেকে আরো বেশি বেশি বলা হয়েছে কতটুকু করবে আপনার নিয়ত যত ভালো হবে তত আপনার আমলের মর্যাদা বাড়বে হয়তো কারো হাজার মাস থেকে আল্লাহ আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কুটি গুণ হতে পারে আমরা রোমাজপুরি মসজিদে যাই অথবা আমরা এখানে আসলাম কিছু দেয় তা নিজে দেখি মসজিদের দরজায় মহিলারা বসে থাকে ওরা ধনী হলো বাংলাদেশ আর বেতন করতে তেমন কিছু না তবুও দিন করে আল্লাহর প্রতি এসে একটা ব্যায়াম দিয়ে দি ঠিক না খামসা রিয়াল দেওয়ার দিই তার ওই সময় তার মনে একটা আবেগ থাকে আল্লাহর মহিলা তার ইজ্জত বেশি সে তো আমাদের থেকে বড় ধরি ওকে এটা এদিকে খেয়াল করে না সে বলে আল্লা প্রতি এই যে আপনি রিয়াল দিলেন বা পাঁচটা রিয়াল দিলেন আপনি নিয়ত মোতাবেক সাপ পাবেন সলাদ নিজ সমান হয় না আমরা সলাদ পড়ি একসাথে নমাজ আদায় করি মসজিদে যেমন মসজিদে এই ধরনের যায় সত্য না মিথ্যা বলেন হাজার হাজার মানুষের এক এক জমাত হয় এক এক মসজিদে এই যে এত হাজার মানুষ একসাথে নমাজ পড়েন সবার নমাজ নাহলে নমাজ কি সমানক প্রত্যেকটি এবার আদাত আমরা সবাই পালন করছি কিন্তু এবার কি হয় না সমান হয় না আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে আপনি জানেন না কিন্তু আপনার নিয়ত যতটুকু মজবুত হবে ওই হিসাবে আপনার করবে। আপনি আপনার আপনার হবে। ভিতরে অন্যদিকে আল্লাহকে কবুল করবো আর জানা বলে আমি তাহাজুদের সনাত পড়ি আমি এরকম করি এরকম করি কোরআন প্রতি মাসে দুই খতম দেই তাহাজুদের সনাত পড়ি তাহা যদি পড়িয়েছি আর এরকম এগুলি করে জাতির ভিতরে ইমান নেই ওরে এরকম লোক দেখার আমল করে থাকে আল্লাহ রসুন সাল্লিশ বলেছেন আমি তোমাদেরকে সবাব দেব দেখাবার জন্য যেন আমরা আমল না করি কার জন্য আমল করো একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তুমি আমাদের নিয়ে এর মধ্যে অনেক কিছুর ফেসলা হয়ে যাবে সামনে আসছে বলছেন এরপরে কি এই রাত্রে ফেরিস্তাগণ উপর থেকে অবতরণ করেন কারণ আল্লাহর ফেরিস্তা যার যারা তাদের আসল জায়গা হচ্ছে কোথায় উপরে আসল আসমানে কিন্তু আল্লাহ যেসব ফেরিস্তাদেরকে আমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন ওরা এখানে থাকেন আমাদের সাথে আছেন ফেরিস্তা আছেন ফিরিস্তা সামনেও আছেন পিছনে আছেন ফিরিস্তা আমাদের হেফাজতের জন্য এছাড়া আমরা এই জায়গায় আল্লাহরের মজিস মুসলাম কিছু সংখ্যক ফিরিস্তা এরকম আছেন যারা পৃথিবীতে এই উদ্দেশ্যে তারা চলাফেরা করেন বা ভ্রমণ করেন পদক্ষিণ করেন দেখেন যে কোন জায়গায় আল্লাহর তাদের মজর হচ্ছে এবারে কোন জায়গায় আল্লাহর দিকিরের মজরিস বসলো ওরা ওইসব ফেরিস্টায় এসে ওদেরকে ঘেরাও করে বসেন সুভেহান যদি আমাদের নিয়ত হাজিস হয় কিছু সংখ্যক ফিরিস্তা রয়েছেন আল্লাপাকের কিছু সংখ্যক পর্যটক ফিরিস্তা রয়েছেন পৃথিবীতে যারা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ তাহলে যেকোনি যখনই আমি সালাম পড়বো আমাদের সালাম আল্লাহ রসুন পর্যন্ত কে পৌঁছান বলেন ফেরিস্তা কর এই জায়গায় একটা কথা উল্লেখযোগ্য প্রণিধান যোগ্য কিছু মানুষ যেমন বাংলাদেশ থেকে আপনি বললেন আমি আল্লাহ করবে এটা কি আল্লাহ রসুন সাল ইসলাম থেকে প্রমাণিত আছে আল্লাহ রসুল সালামের সাহাবেকরাম কি এরকম করেছে আমি তো অনেক খুঁজলাম কিন্তু এরকম কিছু পাইনি বরং পেয়েছি উল্টা কোনটা এইটা আমি মানুষের কাছে কেন বলবো তুমি আমার সালাম পুঁছিয়ে দাও স্পষ্ট হচ্ছে না তাহলে আমার সালাম কে পৌঁছাবে ফেরিস্তা পৌঁছাবে তো মানুষের কাছে কেন বলব তুমি পুঁছিয়ে দাও অন্যদিকে আমাদের সবার জানা আছে আল্লাহ রসুন বলেন তার আল্লাহ রসুন সবই আল্লাহর পক্ষ থেকে বলেন তার মন থেকে বলেন না তিনি যা বলেন তিনি ওয়াহি বলেন এনে আমার কাছে পৌঁছিয়ে দেন তাহলে আমরা কেন আরেকজনকে বলো আমার সালাম পৌঁছিয়ে দেওয়া তোমার কাছে মজুদ ফিরিস্তা আপনি দোয়া করবেন সালাদ পড়বেন আল্লাহ রসুন সালাম পাঠ করবেন আপনার সালাম فرشتغن الله رسول صلى الله عليه وسلم برجنته قوشيه ديجن بلي الحمد الله پاك <تصفيق> تنزل الملائكة والروح فيها بإذن ربهم بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تنزل الملائكة فرشتغنوا إراد أو بترون কিন্তু সবাই চলে আসে কিন্তু বিশেষ করে রুহের কথা উল্লেখ করেছেন আর বলেছেন এই কোরআন যিনি নিয়ে এসছেন তিনি হচ্ছেন রুহ আমিন বিশ্বাসী জিব্রিল আলী আর আমাদের এই আদমের রসুলদের নেতা হচ্ছেন বলুন কে আল্লাহ রসুন তাহাজুদের সলাতে ওই আমরা যে আল্লাহ একবার বলার পরিস্থান পড়ি হানিক আল্লাহ ওই সময় একটি দুয়া পড়তেন জবনে কালাম নিয়ে আসতেন কার কাছে আর এই কাদরে বিশেষ করে তিনি আল্লাহ পক্ষ থেকে উপর থেকে আসতেন এই জমিনে অবতরণ করতেন কি নিয়ে তাদের পক্ষ থেকে কিছু করতে পারেন না পৃথিবীতে আসতে পারবেন না উপরে উঠতে পারবেন না যাই করেন রবহিনের নির্দেশ হতেন তাই আপনারা মেয়ারাজ সম্পর্কিত যে হাদিস হাদিস আপনারা শুনেছেন বা শুনে থাকেন আল্লাহ আলিহি ওকে জিবিল আলিহি ইসলাম যখন নিয়ে গেলেন প্রথম আকাশে যখন গেলেন ওই প্রথম আকাশের যিনি ফেরিস্তা দরজার বা গেটম্যান বা গেট তিনি বললেন মন তুমি কে ওই জিবরিল মনমাক তোমার সাথে কে মোহাম্মদ হ্যাঁ আচ্ছা যেহেতু তুমি উপর থেকে যাবে না যেহেতু তুমি জিবরিল আল্লাহর নির্দেশ যাবে না আচ্ছা তুমি এসে গেছো অসুবিধা নেই তুমি গেছ আবার এসেছ আল্লাহ নির্দেশ মুখজন মানুষ কি মিনা তোমার সাথে কে নাই মোহাম্মদ আমার সাথে এবারে তিনি বলছেন ওকে আনার জন্য তোমাকে নির্দেশ দেয়া হয়েছে হ্যাঁ ওকে নিয়ে জন্যই আমাকে পাঠানো হয়েছে নির্দেশ দেয়া হয়েছে ওই ফিরিস্তা দা করলেন ওই রকমের কাজ পার হলেন সুফহান ফিরিস্তাগুন তাদের নিজপক্ষ থেকে কিছু করবেন না যাই করেন সব রবুল আলমিনের নির্দেশ মোতাবেক করেন তাই বলছেন এখানে তারা উপর থেকে অবতরণ করবেন আর করেন কি নিয়ে অবতরণ করেন সব নির্দেশ মানে আল্লাহ যেসব নির্দেশ তাদেরকে দেবেন ওই সব নির্দেশ নিয়েই তিনি অবতরণ করবেন করেন বা তারা অবতরণ করেন কিন্তু আমাদের অজানা যে ওরা কি নিয়ে এসছেন কিন্তু একটা তো আমাদের জানাই আছে পৃথিবীতে যদি ফেরেস্তা অবতরণ করেন তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া অনুকম্পো এরপরেই আল্লাহ বলছেন সালাম এই রাতটি হচ্ছে সালামত আর শান্তির রাত এতে শুধু চতুর্দিকে লাভ করে সালাম শান্তি কিনা শান্তির ধর্ম না অশান্তির ধর্ম তাই আমরা একজন আর একজনের সাথে যখন সাক্ষাৎ করি প্রথমে বলি আসসালাম আলাইকুম নানা কিছু বলেন কিন্তু আমাদের অনেক মুসলমান এর উপর আমল করে না এখানে আসার পর এক একটা অভ্যাস আমাদের হয় সবাই আসসালাম ঠিক আপনি গেলেন আবার আসলেন সালাম করবেন ওখানে যদি এরকম বারবার সালাম করবে পাগল হয়ে গেছিলাম ওখানে মনে হয় একটু কিছু একটা কিছু আছে বলে কি না সত্য আমি সালাম করি কিছু আছে আমার জীবনে আমার এলাকার লোক কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল শুভানন্ রিক্সা চালাচ্ছে সামনে কাউকে বাদ নাই সবাইকে স্নান করতো শুভানন্ লোকটি মারা গেছে আমার আশা হয়তো এই সালামের কারণে আল্লাহ তাকে মাফ করবেন ইনশাল সাল প্রচার করবেন ওখানে গিয়ে কোনো কিছু ক্রয় বিক্রয় করতেন না ঘুরে ঘুরে আবার চলে আসতেন তাকে তার এক সাথী জিজ্ঞেস করলেন কি ব্যাপার বাজারে গেলেন কিছু কিনলেন না চলে আলেন তিনি বললেন আমি তো বাজারে গেলাম সালাম করার জন্য কারণ এখানে লোকজন আসে সমাগম হয় লোকজনের ওখানে গিয়ে সালাম করব খুঁজতেন কোন জায়গায় গেলে ফায়দা হবে বেশি এজন্য এজন্যদ রসুল্লাহ বলেছেন যদি তুমি বাজারে গিয়ে এই কালিমাটি পাঠ করো রবাহিন একটা দোয়া বাজারের দোয়া তোমার দশ লক্ষ গুনা মাফ করবে দশ লক্ষ লক্ষ নাকি তোমাকে দান করবে দশ লক্ষ পদ্যাদা তোমার বাড়িয়ে দিবে আর তোমার জন্য জান্নাতে একটি হাদিস বলেছেন পক্ষতে নিয়ে আসেন আলিহালাম এমন ঘরে প্রবেশ করে না যেখানে গলত কিছু আছে এমন ঘরে প্রবেশ করেন না যে ঘরে কুকুর আছে কিংবা ছবি আছে ঝুলন্ত আজ যে কোন জায়গায় যাওয়া যাবে হয়তো সে তার জীবনের শুরুতে ইয়ং বয়েসে যখন তার অবস্থা ছিল এরকম ওই সময় একটা যত সুন্দর ফটো তত সুন্দর ফটো জুলিয়ে রাখবে একজন বন্ধু বান্ধব আসলে দূরটিকে হুব সুন্দর তাই নাকি হয়তো আপনি করলেন কিন্তু এটা বেশ ইতের কারণ যে জায়গায় আপনি তাই বলতে চান আমি আমার কথিত বন্ধুদের এদেরকে চাই ফেরেস্তা বন্ধুদেরকে চাই না তাই নাকি আপনার কি আল্লাহ আপনাদের বন্ধু বানাবেন না ইয়াদ আমার রসুল সাল ইসলাম বলেছেন ওদের সাথে আমরা সম্পর্ক তো আমাদের কথা হলো ফেরিস্তাদের সাথে থাকব। ফেরিস্তা দিকে আনবো না ফেরিস্তাকে দূর করে গেলেন মসজিদে মসজিদে তো মসজিদে ফিরিস্তা আছেন তাদের কষ্ট হয় না আমার রবি সোল্লা বলেছেন তোমরা পেঁয়াজ আর রসুন বা অন্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাও না কারণ ওখানে ফেরেস্তা রয়েছেন ফেরেস্তাদের ওই কষ্ট হয় যে রকম বা যে কাজে মানুষের কষ্ট হয় যদি বলা যায় ওখানে যারা আছে সবাই ধূম পাই সবাই ধূমপান করে সিগারেট খায় যেসব মানুষ আছে তাদের তেমন কষ্ট হয় না কিন্তু আপনারা কি বলেন ওখানে ফেরিস্তা আছেন না তাদের কষ্ট হবে কিনা তুমি শুধু হাঁ দেখো ঠিক না আবার কিছু বলার মত না ওদের ভিতরে হচ্ছে যদি ভালো লুক হয় একজন আলিম সামনে দেখলে একজন আলিম যদি সামনে দেখে অথবা একজন বয়স্ক আল্লাহ দেখে নামাজি দেখে সিগারেট খাচ্ছে ওর সামনে খায় না সাথে সাথে নিচে ফেলে দে বলেন তো ভালো লুক হলো এরকম করে কিন্তু আর যে বেআ আর আলেম কাউকে দেখলে আরো গরমে না আল্লাহ এদেরকে হেদায়ত এরকম কিছু মানুষ মজুরা বুঝে না হাবিদ ও বুঝে না আল্লাহ বুঝে না মাও বুঝে না বাপু বুঝে না সবার সামনে বেহাদি তাহলে ও ফেরেস্ত কি বুঝবি এজন্য আপনার যারা সিগারেট খান যদি কি থাকে আমি জানি না। যদি কেউ থাকে এটা পরিত্যাগ করো কতদিন আপনি সিগারেট খাবেন পনেরো দিন খাবেন এই মসজিদের শেখ মুহাম্মদ সলমান বড় মসজিদের ইমা যদি আপনি চিনেন তার সামনে এরকম করবেন আপনি এটা করেন তাহলে ফেরিস্তার সামনে কে বলিস ভালো বুঝিস তুমি আমাদেরকে দান করো খবরদার বেআনি করবেন না আসেন আল্লাহ রসুন কি বলেছেন যে ঘরে ঘরে কুকুর আছে ওই ঘরে ফিরিস্তা যান যে ঘরে ছবি জুলন্ত আছে ওই ঘরে প্রবেশ করেন না উদিত না হওয়া পর্যন্ত এই রাতে শুধু সালামতি শান্তি আর শান্তি থাকে এজন্য আল্লাহ দুইটি কথা ইমান থাকতে হবে আবার সবেরও আশা থাকতে হবে এই রাত্রে রমজান মাসিদ যে সভা তাই করা হয় এসব ওকে আমরা কি বলি কেম যদি আগ্রাত করি তাহলে সাধারণত ক্যাম বা তার শেষ রাত্রে যদি আমরা বলি দেখি তাহাজ তাই উহলেই সবই হচ্ছে ক্যামূল্য অর্থাৎ রাত্রি রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা সলাৎ আদায় করা বলেছেন ইসলাম এই লইলে কদরের অন্বেষণে পাওয়ার জন্য নবী করিম সাল ইসলাম একবার সারা মাস এয়িকাফ করলেন প্রথমে প্রথম দোষরা কাপ করলেনি পরে আরো দশরা তাহলে আল্লাহ রসুন সোল্ল রিছিলেন সারা মাঝি ওই লাই রাতুল কাদের অন্বেষণে এতে কাপ করলেন আর আমাদের কি অবস্থা শাস্ত্রী বলেন তো শুধু ইয়া ফুলুস ইয়া ফুলুস হ্যাঁ অনেকে আছে রমজান মাস কে সামনে রেখে ব্যবসা বাণিজ্যের মাত্রা আরো বেড়ে যায় দেখা যায় মহিলাদের আসা যাওয়া আরো বেশি জমে ইন বহু দুঃখের ব্যাপার ঠিক বললাম না ঠিক আপনারা জানে কিনা জানেন না শেষ দোষ মানুষ এ করবে কেয়া মূল্যায়ন করবে এটা না করে এমনি চক্ষ কতটুকু সব থেকে বঞ্চিত আবার যদি এই রাত্রিগুলিতে আল্লাহ না ফরমানিতে তাহলে কি অবস্থা হবে এই জন্য শুধু তসির পড়া যথেষ্ট না আমাদের সকলের উচিত হল আমরা আমাদের আকিদা বিশ্বাস জন্য ঠিক করি আমল ঠিক করি শুধু তফসির শুনলা কিন্তু আমল নাই এতে কোন ফায়দা নেই আমাদের কোন রাত হবে আমি একটি রায় বলেছি আপনাদের কাছে বলেছেন যে তোমরা এই রাত্রের অন্বেষণ করো সুন ইসলাম যে ওই রাত্রি হবে আল্লাহ রসুন সাল ইসলামের জমানায় ওই সময় আদেশ দ্বারা বুঝে যায় কোন হয়েছে। কিন্তু এই মানে শেষ সাত সাত রাত্রই নির্দিষ্ট না এমনি ভাবে একুশের রাত্র নির্দিষ্ট না বরং এক এক সময় তাই আল্লাহ করতে দশ রাত্রি হবে ইনশা আল্লাহ লাই রাতর কিন্তু নির্ধারিত নাই অমুক রাত তবে এই সব রাত্রিগুলির মধ্যে বুঝে যায় হাদিস সামনে রেখে সাতাইশের রাত বেশ গুরুত্বপূর্ণ কিন্তু নির্ধারিত না এমনি পঁচিশের রাতও হতে পারে উনত্রিশের রাত হতে পারে তেইশের রাত হতে পারে একুশের রাতও হতে পারে বাকি রয়ে গেল তো আল্লাহ রসুল সালাম নির্ধারিত করে বললে তুই ফায়দা হতো বেশি সমস্ত মুসলমান একই রাতের ইবাদ করে ফাইদা হতো বেশ এটা আমাদের কাছে না এটা কার কাছে আল্লাহর অন্যদিকে তাই সুপ্রস্ত না তাহলে তার কারণ সম্পর্কে আহ বলেন তার মানি হলো এটা রেখেছেন অনির্ধারিত যেন মানুষেরা শেষ দশ রাত্রে নির্দিষ্ট কোনো রাত ছাড়াই আল্লাবাদা প্রথম রাত্রেও কিছু পড়েন লাস্টে পড়েন আবার কোন জায়গায় অনেক লম্বা দীর্ঘ কম জগৎ সরাতা করা হয় কে গোবেন হালকা করে আমরা পড়েনি যে সূন্যত জিন্দা থাকার জন্য আর আমাদের দেশে সব শেষ করে দেয় শেষ তাই না আবার দেখা যায় হুজুম হয় পরবর্তীতে আস্তে আস্তে করে ভাড়া করে নাই আসলো একদম শেষে সাতাইশ তারিখের রাত বলে হ্যাঁ হিনা ওই সারা রাত ওইটা বলে সব কথা তাই না আসলে এটা সহি এই জায়গায় উল্লেখযোগ্য একটা কথা আমরা যারা সৌদিতে আছি অনেক মানুষ সৌদিতে সাতাইশ তারিখের রাত্রে উমরা করার জন্য বের হয় তারা মনে করে রাত যদি তাহলে অনেক আগের কথা তিনি উল্লেখ করেছেন আর আমরা এখনো দেখতে পাই আমাদের দেশে লোকজনী বেশি ভারত পাকিস্তান বাংলাদেশ ওই শেষ দশরাত্র নয় সাতাইশ তারিখ কেউ জিজ্ঞেস করবে আমাদের ছাত্ররা যেরকম যায় ওরা সাতাইশ তারিখে যায় না ওরা যায় আঠাইশ তারিখ বলি আলহামদুলিল্লাহ শেখ ইমিন রহমতুল্লাহ বলছেন এই যে মানুষরা সাতাইশ তারিখের করে নির্ধারিত করে দিয়েছে বলছেন সাতাইশ তারিখের রাতকে হাস করে নেয়া যে এই দিন উমরা করলে ফায়দা হবে বেশি এটা হচ্ছে একটা বিদাত বলা করে বুঝবে তোমার পক্ষ থেকে নেই এ বাদ নির্দিষ্ট করে দিবে এটা ঠিক না لأن رسول الله صلى الله عليه وسلم لم يخصصها بعمرة في فعله ولم يخصص أي ليلة 27 بعمرة في قوله فلم يعتمر ليلة 27 من رمضان مع أنه في عام الفتح ليلة 27 من رمضان كان في مكة ولم, يعتبر ولم يعتمر কারণ আল্লাহ রসুন সালি ইসলাম তিনি কাজ করে দেখাননি সাতাই তারিখে উমরা করে উমরা করেননি তিনি আল্লাহ রসুন আল্লাহ রসুন তারিখে এর উমরা কে নির্দিষ্ট করেননি এমনি ভাবে আল্লাহ রসুন সোল্লা আলী ইসলাম মক্কা বিজয়ের সময় তিনি রমজান মাসে মক্কাই ছিলেন রমলান মাসে কোথায় ছিলেন মক্কায় কিন্তু আল্লাহ রসুন করেননি আল্লাহ রসুন বলেছেন তোমরা এই রাতগুলিতে আর সাতাইশ তারিখের রাতগুলিতে একটু আগে বলেছি এর মর্যাদা বুঝে যায় বেশি সাহ কিন্তু নির্দিষ্ট না এই রাতে এইসব রাত্রিগুলিতে তোমরা কে মূল্যায়ন করবে করে দেয়াটা ঠিক না নিজ পক্ষ থেকে আপনি গেছেন আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে নির্দিষ্ট ছাড়াই আপনি যাবেন উমরা আদায় করবেন আপনার মাসে আল্লাহ রসুন বলেছেন হজর সমান এইটা হবে বিদা স্পষ্ট হচ্ছে কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন এই কথা বললেন শেখ ইবিন এখানে আমার তফসির খানের শেষ একদম শেষে এই সুরার পর جماعه আমি আপনাদেরকে আবার বলি আল্লাহ বলেন ইন্না আনজালناهু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদর আপনারা বে এককা শুনেছেন এক বচন বহু বচন ইত্তে দেনা ওয়া মা আদরাকা মা خير من 1000 شهر قدر রাত ليلة القدر হচ্ছে হাজার মাস থেকে উত্তম তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফিহা باذن রব্বিহিম আকাশ থেকে সালামুল হিয়া এই রাত হচ্ছে শান্তিময় হাতর উদ্দীন হওয়া পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের করো আমাদের মা বাবাদের মাফ করো আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো আমাদের বন্ধু বান্ধবদেরকে মাফ করো আত্মীয় স্বজনকে মাফ করো সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জানা তফির দেওয়া তাদেরকে তুমি মাফ করো খবর রাজাব থেকে নাজাদ দাও জাহান্নাম থেকে নজাত আল্লাহ যারা জিন্দা আছেন তাদেরকে হায়াতবাদান তাদেরকে তোমার বিধি বিধান মেনে চল আল্লাহ দুনিয়া মুসলমানদের উপর রহম করো মুসলিম রসগুনের হেফাজত করো কাফির ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজতের কল্যাণ দাও জাহান্ন থেকে নাজাতি মৌলা আমাদেরকে নেক বানাও আমাদের সন্তান সন্ত নে قرة أعجم وجعلنا للمتقين إماما ربنا لا تآخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ورحمنا أنت مولانا